وَلا توتُنَّ إللاا وَأَنْنتُم مُسلمون ي أييُّهَ سُتَّقُ رَبَّكُم ال الذي خلَقَكُمْ مِن ننفسسِ وَوحد وَخلَقَ مِنْهَا زَوجَهَا وَبَثَّ منِنْهُمَا ررجَالًا َث وَنِساء وَاتَّقُ الله الذي تَساءلونَ بهِهِ وَأَرْرحام إنِن الله كانَانَ عَلَيكُم رقيبا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 وكل ضلالة في النار. ثم أما بعد, فيام عشر المسلمين, اوصيكم ونفسي بتقوى الله عز وجل, وباتباع سنة نبينا محمد صلى الله عليه وسلم. فإن في التقوى واتباع سنة النبي صلى الله عليه وسلم, نجاة وفلاح للمسلمين في الدارين. نسأل الله سبحانه وتعالى أن يجعلنا من عباده المتقين. আমরা এমন একটা সময় অবস্থান করছি যখন অনেকেরই নানা ধরনের মুসিবত তাদের আপতিত হচ্ছে অনেক সমস্যার মুখোমুখি হচ্ছেন অনেক ফেতনার মুখোমুখি হচ্ছেন ধর্মীয় কিংবা নিজের সামাজিক জীবনের ক্ষেত্রে পারিবারিক জীবনের ক্ষেত্রে তার পেশাগত জীবনের ক্ষেত্রে নানা ধরনের সমস্যা মুসিবত এবং ফেতনা সুবহাত কনফিউশন ইত্যাদি সবকিছুর মুখোমুখি হচ্ছে একজন মোমেন অবশ্যই সাহসিকতার সাথে এগুলোকে মোকাবেলা করবে কিন্তু কিভাবে मोकला कर सूंदर मेथडोलजी सुंदर एक पद्धति आन प्रिय सलोल्ला सल्लाम दिए चार सब आज केलाामसिबाते यही दिशे हारा जो खाद्यर जतटुकु प्रयोजन शबर प्रयोजन चे अंश कम न খাদ্য গ্রহণ পানাহারের মধ্য দিয়ে আমাদের সকল বালা মুসিবত দূর হয় না কিছু দূর হয় আমরা বেঁচে থাকতে পারি আমাদের ক্ষুধা দূর হয় দেহের চাহিদা মেটে কিন্তু বালা মুসিবত সবগুলো দূর হয় না ফলে সবরের প্রয়োজন খাদ্যের প্রয়োজনের চাইতে কোনো অংশে কম নয় আসুন আমরা আজকে সবরের বিষয়ে কোরআন এবং সন্না কি বলেছে সে বিষয়ে আমরা একটু আলোচনা করি अस्बर अवरुद्ध कर तीन ट भिन्न भिन्न खाते प्रथम आल्लर এবং তার রাসুল সাল্লাহ সাল্লামের আনুগত্যের ক্ষেত্রে আমাদের অনেক সময় ইচ্ছা হয় না আমাদের মন যায় না করে কিভাবে আমরা বেঁচে থাকি এখানে আপনার প্রবৃত্তি নিয়ন্ত্রণে আনতে হবে যে না আল্লাহ তো আত রাসুল সাল্লাহ সাল্লামের তো আতের ক্ষেত্রে এখানে নিজের প্রবৃত্তির অনুকরণ করা চলবে না প্রবৃত্তিকে বসে আনতে হবে তাকে সুনিয়ন্ত্রিত করতে হবে দ্বিতীয় হচ্ছে আমরা জানি যে এই সমাজে অনেক কাজ করা নিষিদ্ধ আল্লাহ এবং নিষিদ্ধ করেছেন সেটা আমাদের দুর্গতি হচ্ছে আমাদের অনেকেরই এই নিষিদ্ধ কাজগুলো করতে ভালো লাগে তার প্রবৃত্তি তাকে নিষিদ্ধ কাজগুলোর দিকে ঠেলে দেয় এক্ষেত্রে নিয়ন্ত্রণের প্রশ্ন এসেছে এক্ষেত্রে আমাদের আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ প্রয়োজন ডিজায়ারকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন এটা হলো দ্বিতীয় ক্ষেত্রে নিয়ন্ত্রণ তৃতীয় হচ্ছে যখন একের পর এক চলে আসে আসতে থাকে। অনেক ভাইরা যেহেতু আমরা কোথাও কোথাও প্রশ্নের উত্তর দেই আমাদের কাছে নানা ধরনের শেখায়ত নিয়ে আসেন কদিন আগেও সে সুদূর নিউ থেকে এক ভাই চলে আসলেন পরশু বলছেন যে चाकी शुरू कर ले कदिन पर चरिता चले जाए नाना विध समस्या एक एक समस्या क्यों मन कर फल पासी व्यवसाय जिखने हाथ दी से लस इत्यादि क्योंकि पारिवारिक जीवन क्षेत्र स्वामी स्त्री एक सूंदर अंडारस्टैंडिंग मध्य थे बार बार तलाक दिखे मान परिवारिक आबहित इत्यादि এভাবে নানা মুসিবত কিন্তু আছে এই মুসিবতের মধ্যে অস্থির হয়ে যাওয়াটা হচ্ছে স্বাভাবিক প্রবণতা মানুষ অস্থির হয়ে যায় অনেকে প্রতি ক্ষিপ্ত হয়ে যায় আল্লাহ কেন আমাকে এত মুসিবত দিচ্ছেন খুব তৈরি হয় তখন দিন ধর্ম থেকে সে দূরে সরে যাওয়ার মতো একটা অবস্থায় তৈরি হয় এই সময় নিজেকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করা নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করা নিজের প্রবৃত্তিকে ডিজায়ারকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন তাহলে আমাদের প্রবৃত্তিকে তিনটা খ্যাতের নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে আল্লাহের ক্ষেত্রে ক্ষেত্রে দ্বিতীয় হচ্ছে সকল নিষিদ্ধ এবং তৃতীয় হচ্ছে যে কোনো ধরনের বালা মুসিবত অথবা সমস্যা আসলে তখন নিজেকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রেখে আল্লাহর প্রতি সন্তুষ্ট রাখা আল্লাহ তকদিরকে সব জ্ঞানে সচেতনভাবে মেনে নেওয়া এটা হচ্ছে সবরের তিনি বলে অর্থাৎ তিনি বলছেন যে এই যে নফ আত্মা আত্মা বলতে রুখ নয় প্রবৃত্তিকে বোঝানো হচ্ছে ডিজায়ার এই যে মানুষের মধ্যে একটা প্রবৃত্তি আছে মনের যে একটা ইচ্ছা আছে প্রবৃত্তি চেতনা আছে একে তোমরা নিয়ন্ত্রণ করো একে তোমরা নিয়ন্ত্রণ করো কারণ এ সব সময় খারাপের দিকে চলে যেতে চায়। ছুটে যেতে চায়। আমরা সবরকে তুলনা করতে পারি লাগামের সাথে লাগাম সবর হচ্ছে একটা ম্যাথড একটা পদ্ধতি একটা বস্তু যেটা ইসলাম আমাদের হাতে তুলে দিয়েছে যাতে করে আমরা আমাদের প্রবৃত্তির গায়ে একটা লাগাম তুলে দিতে পারি লাগাম দিয়ে আমরা জানি ঘোড়া কিংবা উটকে নিয়ন্ত্রণ করা হয় আপনি যেদিকে যেতে চান সেদিকে পশুকে পরিচালিত করা হয় সবর আপনাকে আমাকে পরিচালিত করবে ইনশাআল্লাহ ফলে আজকে সবরের এই লাগাম আমাদের প্রত্যেকের প্রয়োজন সবর থেকে যিনি ছুটে যাবেন তিনি আসলে অনেক সফলতা থেকে ছুটে যাবেন সবরের হাকিকতটা কি সবরের হাকিকত হচ্ছে বান্দা তার নিজের মধ্যে একটা পাওয়ার সেটা হতে পারে উইল পাওয়ার অথবা শরীরের ভেতরে একটা শক্তি সে নিজে তৈরি করবে যে শক্তিটা তাকে পরিচালিত করবে তার কল্যাণের দিকে আর আমরা জানি আমাদের কল্যাণ হচ্ছে কোরআন সন্না যে কল্যাণের পথ আমাদেরকে দেখিয়েছে এর বাইরে আর কোন কল্যাণ নেই অতএব আমাদের প্রত্যেকের ভেতরে এমন একটা চেতনা তৈরি করা এমন একটা শক্তি তৈরি করা যে শক্তি কোরআন এবং সন্না बर्णना दिए कल्याण सबर मेटर के व्याख्या करबर और इनकलूड कर आलोचन फुटे उठबाला शक्ति प्रधान क्या हम कल्याण दिखे परिचालित करतिकर दिखे जत अकल्याणकर अमंगलकर दिक आगो बात अर्थात क्षतर पथे जावा कर कल्याण पथे एनकारेज कर अनुप्राणित कर शक्ति जो है मानुष मध्य सबर यह शक्ति कत तैर करते पेदिक चार मानुष के भाग जाए এক নম্বর হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা তারা যে শক্তি তৈরি করেছে সেই শক্তি দিয়ে সে নিজেকে আল্লাহ তায়াতের ক্ষেত্রে পরিচালিত করতে পারে ঠিক তেমনি নিষিদ্ধ সকল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে এটা হচ্ছে শ্রেষ্ঠতম স্তর সবরের মধ্যে প্রথম স্তর সবচেয়ে উত্তম আরেকটা স্তর হচ্ছে কেউ আল্লাহ তায়াতের ক্ষেত্রে সাবরটা। সে রাখতে পারে অর্থাৎ আল্লাহ তাদের ক্ষেত্রে যে কষ্ট আনুগত্য পোষণের ক্ষেত্রে সালাবশ্রিয়াম আদায়ের ক্ষেত্রে সে কষ্টটা সে নিজে ভোগ করতে পারে এবং কষ্ট ভোগ করেই সে কাজগুলো করে যেতে পারে কিন্তু সে নিজেকে ধরে রাখতে পারে না কোন হারাম কাজে যখন তার যাওয়ার সুযোগ হয় সেখান থেকে অর্থাৎ সে ভালো কাজ করে বটে কিন্তু হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে না তার তাের কাজের শক্তি বেশি কিন্তু হারাম কাছ থেকে সংবরণ করার শক্তিটা কম আমরা দেখি এরকম অনেকেই নামাজ কালাম পড়েন কিন্তু ঘুষ ছাড়তে পারেন না চুরি ছাড়তে পারেন না মানুষের হক নষ্ট না। জনগণের সম্পত্তি আত্মসাত করা ছাড়তে পারেন না আছে না এরকম মানুষ মনে করে এটা ইসলামের দোষ এটা কি ইসলামের দোষ কারো সেজদাদিতে যদি কপালে দাগ পড়ে যায় সে লোকও কিন্তু খারাপ কাজ করতে পারে এই যে আপনি সবরের এই এই দ্বিতীয় প্রকার এর মধ্যে সে পড়ে যায় সে ভালো কাজ করে বটে কিন্তু খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখতে পারে না সেই শক্তিটা তার কম আবার কারো খারাপ কাজ থেকে দূরে রাখার শক্তিটা বেশি কিন্তু ভালো কাজের শক্তিটা কম আপনি দেখবেন যে সে ঘুষ খায় না চুরি করে না সুন্দর ব্যবহার করে মিথ্যা কথা বলে না চেটিং করে না প্রতারিত করে না কিন্তু নামাজ আসলে ভাই মানে পড়তে পারে না নামাজটা ঠিক আদায় করে না হয়তো শুক্রবার নামাজ পড়ে আছে না এরকম কিছু এদেরকে আবার প্রশ্ন করে আমাদেরকে অনেকে কোন লোকটা ভালো যে লোকটা নামাজ পড়ে এবং মিথ্যা কথা বলে সে ভালো নাকি যে নামাজ পড়ে না সত্য কথা বলে এই ধরনের প্রশ্ন আমাদেরকে করা হয় কিন্তু আসল কথা কি কেউ কি ভালো এখানে কেউই তো ভালো না কোন লোকটা ভালো এই প্রশ্ন এখানে আসতেই পারে একজনের মধ্যে এক টাইপের দোষ আরেকজনের মধ্যে অন্য টাইপের দোষ যাই হোক তাহলে এটা হলো দ্বিতীয় প্রকার যে সে তের শক্তি তার মধ্যে বেশি কিন্তু সে হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে না এই শক্তিটা তার মধ্যে কম তৃতীয় শ্রেণী হচ্ছে যার মধ্যে হারাম থেকে বেঁচে থাকার শক্তি বেশি কিন্তু তাঁত তথা আল্লাহর আনুগত্য পালনের শক্তি তার মধ্যে কম चतुर्थ प्रकार मत पड़ हराम बेचे चलन यह संख्या खूब कम ना खुबी कम चतुर्थ प्रकार हम जब ना आज না আছে হারাম থেকে বেঁচে থাকার আল্লাহ আমাদেরকে সবাইকে রক্ষা করুন এবং সবাইকে সবরের এই প্রাথমিক আলোচনার পর আসন আমরা দেখি কোরআন কিভাবে বা সন্না কিভাবে সবরের ফজিলত আমাদের সামনে তুলে ধরেছে সবরের অনেকগুলো ফজিলতের মধ্যে একটা ফজিলত হচ্ছে এই আল্লাহাল যারা সবর করবেন তাদেরকে সওয়াব দেবেন আল্লাহ যারা সবরকারী যারা সবরের যে তিনটা প্রকার আমরা উল্লেখ করলাম যারা সবর করবে তাদেরকে তাদের রিওয়ার্ড তাদের সওয়াব তাদের পারিশ্রমিক তাদেরকে দেওয়া হবে বেগাই রে কোন হিসাব ছাড়া কোন হিসাব ছাড়া এতটুকু সবর করলে এই পরিমাণ এমনটি এখানে বলা হয়নি বলেছেন এটা হচ্ছে সবরের দ্বিতীয় আরেকটা সওয়াব যে আল্লাহর সাথীত্ব অর্জন আল্লাহর সাথে থাকার সুযোগ লাভ ইন আল্লাহ নিশ্চয় আল্লাহদের সাথে আছেন থাকা আল্লাহর গাইডেন্স এর সাথে থাকা আল্লাহর ইন্স্ট্রাকশন এর মধ্যে থাকা এটা তো বিশাল একটা সুযোগ আল্লাহ একবার আমরা কি এখানে যারা আছি বা এখানে যারা নেই সবাই কি আল্লাহর গাইডেন্স এর আন্ডারে থাকতে চাই না আমরা কি চাই না যে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকুন সুহান আল্লাহ যারা সবর এর মধ্যে থাকেন সব সময় সবর করেন তারা মূলত আল্লাহর সাথেই এই দুনিয়াতেও থাকেন আর আখিরাতে নানাবিধ নামত লাভের পাশাপাশি সেখানেও আল্লাহর সাথেই থাকবেন আল্লাহ সাথে থাকা বলতে যেটা বুঝায় সেটা যেমন আখিরাতে আল্লাহর সাথে থাকার অর্থের মধ্যে আছে আল্লাহকে দেখবেন তারা আল্লাহকে দেখবেন কারণ প্রত্যেক মোমিন তারা আল্লাহকে দেখবে যে মমিন ইমানের সাথে মারা যায় আল্লাহর অজস্র নিয়ামত তারা পাবে জান্নাতের মধ্যে এগুলি হচ্ছে আল্লাহ আল্লাহ অর্থ আখে আছে আল্লাহর মাহাব্বা ভালোবাসা পাওয়ার একটা উপলক্ষ হচ্ছে আস্লাহু ইহেব সোয়াবির সুরা আল ইমরানের একশো ছিচল্লিশ নম্বর আয়ত্লাহু বলা যদি তোমরা সবর করো তাহলে এই সবর করাটাই সবরকারীদের জন্য সবচেয়ে উত্তম একটি কাজ আল্লাহ তালা সবরকারীদের জন্য তিনটা আরো ফজিলত স্পেশাল ফজিলত একসাথে উল্লেখ করেছে যারা সবর করবে তাদের জন্য আরো তিনটা ফজিলত উল্লেখ করেছেন যেটি সুরা আলব বলছেন আর সবরকারীদের সুসংবাদ দাও আল্লাহ আর যাদের যখন কোন মুসিবত হয় তারা বলে অর্থ না বুঝলে মনে হয় যেন মানে মানুষ মনে করে মুসিবত হলে মন্ত্রটা পড়তে হয় সে চেতনাটা আসে না সবরের চেতনাটা আসে না ইন্না এর মধ্যে একটা মহান চেতনা আছে এই চেতনাটা হচ্ছে তকদিরের প্রতি রেজামন্দির চেতনা এই কথা ঘোষণা দেওয়া যে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য ইন্না আলিল্লাহ নিশ্চয় আমরা আল্লাহর জন্য। रिवार्ड अनेक खबू मोमोसर को कारण नहीं मोम जे मुसीबाते निविधाय বলতে পারে এবং তাদেরকে সুসংবাদ দিতে বলা হয়েছে এরপর বলা হয়েছে তাদের উপর কি ধরনের পক্ষ থেকে কয়টা সুসংবাদ তাদের উপর তাদের রবের পক্ষ থেকে সালাত রাহমাত একটা সালাওয়া হচ্ছে স্পেশাল একটা তাদের পক্ষ থেকে আমরা লাভ এটা এটাকে বুঝি অতএব আল্লাহর পক্ষ থেকে সালাতের অর্থ হচ্ছে এখানে নানা ধরনের সম্মান দেওয়া মাহাব্বা দেওয়া ইত্যাদি সবকিছু এবং মার্সি তাহলে একটা হলো সালাওয়াত আর আরেকটা হলো হিদায় আল্লাহ একবার হৃদয় যদি আমাদের কোন ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয় সে সফল সে সফল কিন্তু মুশকিল হচ্ছে আজকে আমরা এত বিভ্রান্তির মধ্যে আছি আসলে সত্যিকার হৃদায়তের উপর আছি কিনা এটা কিন্তু অ্যাসেস করার প্রয়োজন আজকে কেউ এতটা আত্মতৃপ্তিতে প্লিজ ভোগবেন না যে আপনি কমপ্লিট হৃদায়তের উপর আছেন আপনি নিজেকে অ্যাসেস করুন কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে অ্যাসেস করুন যে সত্যি হৃদায়তের মধ্যে আপনি আছেন কিনা। না আপনি শুধু বিল এখন দেখবেন অনেকগুলো নানা কথা টাঙ্গানো আছে এগুলো দেখে ভাববেন না না জানি এর মধ্যেই হেদায়ত আসার সময় আজকে অনেকগুলো বিল দেখলাম মহান আজম ঈদ নাকি কি যেন যাই হোক নানা ধরনের উপলক্ষ মানিয়ে নেওয়া হয়েছে আমাদের সমাজে ইসলাম থেকে মুক্ত নানা ধরনের ইবাদত চালু করা হয়েছে আমাদের সমাজে ইসলাম যা থেকে মুক্ত এগুলো হেদায়ত নয় এগুলো হেদায়ত নয় যাই হোক যারা সফরের মধ্যে থাকবেন তারা হেদায়ত প্রাপ্ত হবেন আচ্ছা এখানে একজন সালেফের কথা বলা হয়েছে যে তিনি একটা মুসিবতে পড়েছেন মুসিবতে পড়ার পরে লোকজন এসে তাকে সান্ত্বনা ছিল। তিনি তিনটা তো বৈশিষ্ট্যের ওয়াদা আমাকে দিয়েছেন সবর করার কারণে এবং প্রত্যেকটা বৈশিষ্ট্যই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে তার আল্লাহ একবার আল্লাহর পক্ষ থেকে সালাওয়াত। এটা দুনিয়া এবং দুনিয়াতে যা আছে তার থেকে উত্তম রাহমা যদি কেউ প্রাপ্ত হন তাহলে হিদায় আল্লাহ দুনিয়া এবং আখিরাতের যাবতীয় সাফল্য অর্জন এটা সবরের সাথে তিনি সর্তায়িত করেছেন সবর করলে আপনি দুনিয়া এবং আখিরাতে সাফল্য পাবেন অন্যথায় সাফল্য পাবেন না নির্দেশ দাও আর মোরা বাতা করো এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও তাহলে সবর করলে সফল হবে এই সুসংবাদটা এখানে দেওয়া হয়েছে সবরের প্রকারভেদ আমার মনে হয় সবরের সংজ্ঞা থেকে আপনাদের জানা হয়েছে তারপরে কিছু আলোচনা করব সবর তিন প্রকার সবরুন আল আতিল্লা আল্লাহ আনুগত্য এবং এবাদতের ক্ষেত্রে সবর দুই নম্বর হচ্ছে সবরুন আল্লা আসিয়তিল্লাহ আল্লাহ এবং রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের নাফরমানি করা থেকে বিরত থাকার সবর নাফরমানি করা থেকে বিরত থাকার সবর এবং তৃতীয় হচ্ছে তার উপর সবর করা সন্তুষ্ট থাকা এটা হলো সবরের তৃতীয় প্রকার এর কারণটা কি মানুষের যাবতীয় অবস্থা যদি আমরা পর্যালোচনা করি এই দুনিয়ায় তাহলে দেখব যে তার তিনটা অবস্থা এক যে তার উপর কিছু নির্দেশ এসেছে যেটা পরিপালন করা তার জন্য আজীব তাকে কিছু নির্দেশ দেওয়া হয়েছে যেটা পরিপালন করা তার উপরে তাকে কিছু কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে যে বিরত থাকাটা তার উপর ফরজ অর্থাৎ সে কাজে লিপ্ত হওয়া তার উপর হারান সে কাজে লিপ্ত হওয়া তার জন্য হারাম। আর আল্লাহর পক্ষ থেকে তা দিয়ে আল্লাহর পক্ষ থেকে কিছু বালা মুসিবত তাকে পরীক্ষা করার জন্য বা নানা কারণে আল্লাহ দিয়েছেন যেগুলোতে তার নিজেকে সংবরণ করা তার উপর তার জন্য সঙ্গত তাহলে এই যে তিনটা অবস্থা তার মানে হচ্ছে সে কোন নির্দেশ পালন করার বিষয় আছে অনেক কাজ থেকে তার বিরত থাকার বিষয় আছে আর বালা বালামসিবতে অস্থিরতা থেকে মুক্ত থাকার বিষয় আছে ফলে সবরকে এই তিনটা অবস্থার সাথে লিঙ্ক করে সবরকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে আর এই তিনটা অবস্থা কিন্তু আমরা সুরা লোকমানের মধ্যে পাই লোকমান তার সন্তানকে যখন সুন্দর ওসিয়ারটা দিয়েছেন লোকমানের ওসিয়ারটা কিন্তু আমাদের সবার জন্য খুবই চমৎকার একটা ওসিয়া সেই বৃদ্ধ হন তরুণ হন যদিও তিনি তার তরুণ সন্তানকে এই ওসিয়ারটা করেছিলেন তরুণদের ক্ষেত্রে সেটা বেশি প্রযোজ্য আর সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য হতে পারে তিনি বলেছেন ইয়া বুনাইয়া সাল অমর বীর মা আমার সন্তান প্রিয় বৎসর তুমি সলাফ কয়েম করো এবং ভালো কাজের নির্দেশ দাওে তাহলে তিনটা জিনিস চলে প্রথম দুটো ভালো কাজের নির্দেশ এবং নামাজ পড়াটা হচ্ছে নির্দেশ যেটা পরিপালন করা তার উপরে ফরজ দ্বিতীয় হচ্ছে মনকার বা অন্যায় কাজ থেকে বিরত থাকা এবং বিরত রাখা এবং তৃতীয় হচ্ছে মুসিবতে সবর করা মুসিবতে অস্থিরতা থেকে মুক্ত থাকা তাহলে আমরা দেখতে পাচ্ছি সবরের তিন প্রকার এই আয়ারটির মধ্যেও চলে এসেছে আচ্ছা সবরের যে স্তরগুলো আছে ইমাম এব্দুল তাইম সেই স্তরগুলো নিয়ে কথা বলেছেন ইমাম এব্দুল তাইম আপনারা জানেন খুব বড় একজন স্কলার ইমাম এবদ তাইমিয়ার ছাত্র তিনি বলেছেন সবরটা হতে পারে আর সবরু মাল্লাহ খুব চমৎকার কথা কিন্তু খেয়াল করলে দেখবেন যে এর মধ্যে আমাদের আসলে জীবনের অনেক সুন্দর আলো আমরা খুঁজে পাই হৃদয়ত খুঁজে পাই সবরকে তিন স্তরে যদি আমরা পালন করতে পারি তাহলে দিনের অনেক স্তরে আমরা উঠে যেতে পারবো আর সবরু বিল্লাহ আল্লাহ সাহায্যে সবর করা সবরটা আল্লাহ সাহায্য আসবে সবর সবাই করতে পারে না সবর সবাই করতে পারে না বাধ্য হয়ে চিৎকার করতে করতে যেমন কেউ ব্যথাটা সে উপভোগ করলো অথবা ব্যথাটা সে সহ্য করলো এটাকে সবরে बरना जजा फजा कर लेना बर विश्वास रेखे तिर सन्तुबल्के कारण आल्लाबरकारी सबर कर तौफिक दें जमन कुरान सुर आल सत्ाश नम्बर आल्ला আর তুমি আর আল্লাহ সাহায্য ছাড়া আসলে তিনি তোমাকে সবর করাচ্ছেন সবরের শক্তি দিচ্ছেন দ্বিতীয় হচ্ছে আসবরুলিল্লা আসবরুলিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহর জন্য সবর করা আপনি যে সবর করলেন কেন করলেন আল্লা সন্তুষ্টির জন্য তাহলে আপনার অর্থ বহ হবে একজন মুসলিম তার জীবনের যে কোনো কাজ করে যে কোনো ভালো কাজ করে কল্যাণকার কাজ করে মানুষের উপকার করে মা বাবার দেখাশোনা করে আত্মীয় স্বজনের উপকার করে দুস্থ লোকদের পাশে দাঁড়ায় আল্লাহ সন্তুষ্টির জন্য যদি সে সেটা করে এবং সেটা করাই তার জন্য বিধি তাহলে তার প্রত্যেকটা কাজ হবে ইবাদত প্রত্যেকটা কাজের জন্য সে রিওয়ার্ড পাবে আল্লাহর কাছে অতএব সবর আমরা যে সবর করছি আমরা যে একজন সুন্দর ব্যবহার করছি কাজগুলো থেকে নিয়োজিত আল্লাহর জন্য করা উচিত এখানে আসাবরুল্লাহ অর্থ তাহলে সবরটা হবে অর্থবহ যদি করা হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই তাহলে সবরের মধ্যে শক্তিটা আরো বাড়বে সবর শক্তিটা আরো বাড়বে কারণ আপনি সবচেয়ে পৃথিবীর সবচেয়ে মহান উদ্দেশ্য হচ্ছে আল্লাহর উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্যে কোনো কাজ করা তৃতীয় হচ্ছে মা আল্লাহ আল্লাহর সাথে সবর করা আল্লাহর সাথে সবর করার অর্থ কি আই মা মুরাদিল্লা ও মা আহক্লা ও মা আওয়ামের ওমা আহ আল্লাহর যা উদ্দেশ্য সেই উদ্দেশ্যের সাথে সবর করা সে উদ্দেশ্যের সাথে সংগতি রেখে মিল রেখে সবর করা আল্লাহর যে নির্দেশ সে নির্দেশগুলো পালন করার মাধ্যমে সবর করা আল্লাহর যে বিধান সে বিধানের সাথে সংগতি রেখে সবর করা আল্লাহর যে নিষেধ নিষিদ্ধকৃত বস্তুগুলো রয়েছে সেগুলো থেকে বিরত থাকার মাধ্যমে সবর করা এটাই হচ্ছে আসাবরু মা আল্লাহ তাহলে সবর এর স্তর তিনটা একটা হলো হল আসাবরুল্লাহ আসাবরুলিল্লাহ আসাবরু মা আল্লাহ এটা মনে রাখবেন প্রচুর আলোচনা করেছেন আহমদ ইবন হাম্বল বলেছেন মহান আল্লাহ তাল কোরআনের মধ্যে প্রায় নব্বইটা জায়গা সবরের কথা উল্লেখ করেছে কয়টা জায়গায় নব্বইটা এটা সবের গুরুত্ব একটা বড় প্রমাণ আমরা অল্প কিছু আপনাদের সামনে তুলে ধরবো যেহেতু আর আল্লাহ সাহায্য ছাড়া সবর করা যায় না সুরা হেলের একশো নম্বর এবং সুরা আতের আটচল্লিশ নম্বর আল্লাহ বলছেন ওয়াসবের লেখক মে রব্বিকা তোমার রবের হুকুমের জন্য সবর করো দুই নম্বর হচ্ছে সোর আল্লাহ কাফের পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ সবরের যে বিপরীত তারা তাড়াহুড়ো করা অস্থির হওয়া তা থেকে নিষেধ করেছে কি বলেছেন ফসব রাসুল যারা উল উল আজম ছিলেন নুয়া আলাম ইব্রাহিম আল্লাম মুসা আলাইসা আলাই সালাম মোহাম্মদ সাল্লি সাল্লাম মোট পাঁচজন এই যে পাঁচজন আজম তারা যেভাবে তাড়াহুড়ু করুনা অস্থির হয়ে যেও না একটা কাজ করে তার রেজাল্ট পাওয়ার জন্য অস্থির হয়ে যেও না ইত্যাদি হাবিল হউ সুরাল কালামের আটচল্লিশ নম্বর যেহেতু ফলে এখানে বলা হয়েছে ওল্যা সাহেব হুট এরপরে যারা সবর করে তাদের প্রশংসা করা হয়েছে আল কোরআন আল্লাহ তালা বলছেন যারা সবর করে ভালো অবস্থায় যারা সবর করে দুঃখ বা বালা মুসিবতে এবং যারা বিপদ আপদে সবর করে উল্একু তারা হচ্ছে সেই সব ব্যক্তি যারা সত্যবাদী ওকে তারাই হচ্ছেন মোত্তাকি সুরাল বাকারের একশো সাতাত্তর নম্বর আয় আল্লাহ সবরের সাথে বিজয়কে সত্তায়িত করেছেন সবর ছায় বিজয় আসবে না এবং তাকুয়ার সাথেও সবরের সংযোগ স্থাপন করেছেন যেমন তিনি বলেছেন এটা বদর যুদ্ধের মধ্যে যে পাঁচ হাজার ফেসটা দিয়ে হেল্প করা হয়েছিল বলেছেন কি বালা ইনতিরু যদি তোমরা সবর করো এবং আল্লাহকে ভয় করোকুম ইনফা ফাউরিহিম। আর তাহলে তৎক্ষণাৎ আসবে তোমাদের কাছে হাদা আল্লাহ পক্ষ থেকে সাহায্য করবেন তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্যের জন্য সবর দরকার আর কাকুয়া দরকার সবর এবং তাকুয়া আল্লাহ বলেছেন যে আপনি যা চান তা অর্জন করতে হলে এবং যে কোনো খারাপ কিছু থেকে বেঁচে থাকতে হলে জান্নাতে প্রবেশ করতে হলে ফের অভিবাদন গ্রহণ করতে হলে সবরের প্রয়োজন এবং সেটা সুরশ নম্বর বাব তারা প্রত্যেক দরজা দিয়ে প্রবেশ করবে তারা কিন্তু অভিবাদন করার জন্য আসবে স্বাগত জানানোর জন্য আসবে কি বলবে সালামিমা সবর তো সালামিমা সবর তুম তোমরা যে সবর করেছিলে সেজন্য তোমাদের সালাম সালাম তিনি আরো সংবাদ দিয়েছেন যে যারা আহল সবর যারা আহলসবর তারা আল্লাহর আয়াত দ্বারা উপকার অর্জন করে আল্লাহর যে কোরআনের আয়াত আছে বিভিন্ন যে নিদর্শনগুলো আছে তা থেকে তারা উপকার অর্জন করে যেমন আল্লাহ বলছেন তাহলে আল্লাহ যেখানে বললেন যে আমরা মুসাই সালামকে আমরা প্রেরণ করেছি আমার আয়াত আমাদের আয়াত দিয়ে এই নির্দেশ দিয়ে যে তোমার জাতিকে জুলুমাত থেকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসাক এবং শুকর পুজার বান্দাদের জন্যে আল্লাহতারা আরো জানিয়েছেন যে সবচেয়ে উত্তম খাসলাত সবচেয়ে উত্তম বৈশিষ্ট্য হচ্ছে সবর বিশেষ ভাগ্যবান ব্যক্তি ছাড়া আর কেউ পায় না সোরা আলকা আশি নম্বর আল্লাহ তালা বলছেন আল্লাহাব সেই ব্যক্তিদের জন্য উত্তম যারা ইমান পোষণ করে ইমান রাখে এবং আমলা সাল করে আর এটা যারা সবে তারা ছাড়া কেউ পায় না যারা সবরকারী তারা ছাড়া অর্জন করে না এবং সুরা পঁয়ত্রিশ নম্বর আর এই নিয়ামত শুধু তারাই পায় তারাই অর্জন করতে পারে তারাই এই নয়ামতের সাক্ষাৎ লাভ করতে পারে যারা সবর করেছে এবং তারাই অর্জন করতে পারে যারা মহান ভাগ্যবান মহান ভাগ্যের দ্বারা যারা ভাগ্যবান শুধু তারাই সেটা অর্জন করতে পারে সবর এবং ইয়াকিন সবর ইয়াকিন মানে বিশ্বাস যে বিশ্বাস জ ইমান সত্যিকারী ইমান এই দুটোর মাধ্যমে জাতির নেতৃত্ব অর্জন করা যায় মুসলিম জাতির সত্যিকার নেতৃত্ব মনে রাখতে হবে মুসলিম জাতির নেতৃত্ব মানেই কোনো দেশের রাষ্ট্রপ্রধান হওয়া নয় জাতির নেতৃত্ব এটা আসে ইমান দিয়ে আর তাদের মধ্য থেকে আমরা ইমাম এবং নেতা বানিয়ে দিয়েছি তাদের মধ্য থেকে ইমাম এবং নেতা বানিয়ে দিয়েছি যারা আমাদের নির্দেশ মোতাবেক মানুষকে পথ প্রদর্শন করে লম্মা সবার যখন তারা সবর করেছে এবং তারা আমার আয়াতের প্রতি প্রতিিনও রেখেছিল সুতরাং এই আয়াতের আলোকে বোঝা গেল যে সবর এবং ইয়াকিনের মাধ্যমে ইমামত অর্জিত হয় মুসলিম বিশ্বের নেতৃত্ব অর্জিত হয় বা নেতাদের মধ্যে এই গুণটা থাকতে হবে সবর এবং ইয়কিন আচ্ছা এরপর আরেকটি বিষয় হচ্ছে আমরা দেখি যে আয়ুব আলি সাল্লামের প্রশংসা করা হয়েছে সবরের কারণে আল্লাহ বলছেন তাকে সবরকারী পেয়েছিলাম কারণ সে সবরকারী ছিল আল্লাহ আরকানুল ইসলামের সাথে সবরের উল্লেখ করেছেন যেমন সোরা আলবাকার পাঁচল্লিশ নম্বর আয়োজে বলছেন ওস্তায় সবরে তোমরা সাহায্য চাও আমাদেরকে অনেকে কি করব কি করব আরে এক নম্বর কাজ হচ্ছে সবর করা সবরটাকে আগে নিয়ে এসছেন সলাতে আগে অস্তায় সলাতে ও সবর বলতে পারতেন কিন্তু বলেছেন কি অস্তায় সবরে তারপর সলাত। মানুষ আমাদেরকে বিপদে পড়ে বলে যে কি করবো একটা দোয়া শিখাই দেন একটা কাজ দেন কাজ তো আল্লাহ দিয়ে দিয়েছে ওস্তায় সবরে ও সলাহ প্রথম হচ্ছে সবর করতে হবে भाईरा बेचे थकते हैं सब चेहरे बेस्ट प्रेसक्रिपन किताल वसूल सलाम आज के बोलाफुलीता নিজেরা এবং যারা নাই তাদেরকে দিবেন সবচেয়ে এর বাইরে যেন আর কোন প্রেসক্রিপশন কেউ নিতে না চায় এবং কেউ না দেন দিলেও সেটা কেউ গ্রহণ না করেন এটা আমাদের জন্য খুব জরুরি জানাটা হুম যে মোত্তাকি হয় এবং সবর করে দেওয়া হয়েছে আরেকটা আয়াত সুরা আলবাল সতেরো নম্বর আয়তে বলা হয়েছে মানে সবরের সাথে রাহমতের একটা সম্পর্ক করে দেওয়া হয়েছে তারা পরস্পরকে সবরের নির্দেশ দেয় এবং পরস্পরকে তারা রহমতের নির্দেশ প্রদান করে হাদিসের মধ্যে অনেকগুলো হাদিস সবরের ঘটনা পুরো সাহাবাদের জীবনী সবটাই সবরের ঘটনা অথবা সেই ঘটনাগুলো বলে এখানে শেষ করা যাবে না আমি একটা হাদিস বোহারি মুসলিম থেকে উল্লেখ করছি আনাস ইবনে মালিক রাদে আল্লাহাল থেকে বর্ণিত তিনি বলেছেন যে একবার নবী সাল্লাম এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন মহিলা কাজ ছিল কাজ ছিল তার কোন এক মসিবতের কারণে সে কাজ ছিল কবরের পাশে নিশ্চয়ই তার কে একজন আত্ম আত্মীয় স্বজন আপন জন মারা গিয়েছিল রাসুল্লাহ সাল্লাহ আল্লাহকে ভয় করো এবং সবর কর ইতাকেরি তখন সে বলল ইলাইকা আননি তুমি সরে যাও সে আসলে রাসুল সাল্লাহামকে চিনতে পারেনি সে বলল ইলাইকা আননি আমার কাছ থেকে সরে যাও আসলে। ইয়া সালাম কি খবর সাসুল সাল্লাহ কি খবর দেখেছেন আমাদের মধ্যে একটা ইগো থাকলে কি হতে বলেন তো আমাদের সাধারণ মানুষরা কিন্তু ইগোর মধ্যে পড়ে যেত না আরে মানে আমি হচ্ছে এখানকার বস আমাকে কথা বলতেছো কিন্তু রাসুসাল্লাহ কিছুই না বলে চলে গেলেন তারপরে চলে যাওয়ার পরে তাকে বলা হলো তুমি কাকে কি বলছো হাদিসে দেখেন কি বলল তারপরে এই সংবাদ মনে হচ্ছে আরেকটা মৃত্যু সংবাদ তার কাছে আহা আমি কি করলাম মানে অস্থিরতার উপর অস্থিরতা সে তো নবীকে চিনতে পারে না চিনার পরে যখন বলা হলো তখন তার অস্থিরতা আরো বেড়ে গেল তখন সে নবী সাল্লামের ঘরে আসলো আলাহি তখন এখানে ওখানে খোঁজ করে তাকে পেল না তারপরে আমি আসলে আপনাকে না চিনে এই কথাটা বলেছি তখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন ইন নাম উলা সবর কিন্তু করতে হয় প্রথমবারেই আপনি জাজা ফাজা অস্থিরতাটা যদি কমন থেকে যায় তাহলে তো সবর করা হল না তিনি মহিলাকে আর কোনো কটু বাক্য বললেন না তাকে আর কোনো কে বলছে না দেখা পক্ষে তুমি ভুল না করো মহান লোকদেরকে তুমি যেন সম্মান করো এ ধরনের কোন নসিহত বললেন না তাকে সবরের একটা সুন্দর জিনিস কোট করলেন ইনার সবর সাদমাতিল উলা এটা একটা কমন রুল কমন ম্যাক্সিম সবর প্রথম থেকে করতে হবে প্রথম বিপদের ধাক্কায় আপনি সবর করেছেন কি করেননি সেটা প্রমাণিত হবে সময়া সবরের এই বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা হাদিস বোখারি মুসলিমের বলব আবিদ্রি আবু সাহেব খুদ্রি রাজি আল্লাহ তালু তিনি বলছেন রাসুল্লাহ সাল্লাম বলছেন মৈয়া তাসব্বর ইউসবির যে সবর করে আল্লাহ তালা তাকে সবর করান সাবরে তৌফিক দেন যেমন কোন ছেলে যদি রেজাল্ট ভালো না হয় তাহলে সবর করতে হবে আপনি যদি বিবাহ করেছে স্ত্রীটা ঠিক যেভাবে স্বপ্ন দেখেছিলেন ওরকম হলো না করতে হবে স্ত্রীরা স্বামীকে যেভাবে স্বপ্ন করে দেখেছিলেন ততটুকু হলো না কিন্তু যতটুকু হয়েছে যদি করতে হবে নাই এক লোক কোটি কোটি লক্ষ লক্ষ টাকা অর্জন করার পরেও তার আরও চাই সবর নাই সে সন্তুষ্ট না সবর যাদের নাই তারা কোনোদিন সন্তুষ্ট হতে পারে না ফলে একের পর এক সমস্যা তারা জন্ম দিয়ে দেয় পারিবারিক লাইফকে তারা হয়তো অশান্তিময় করে পেশাগত জীবনে দুর্নীতি আশ্রয় সামাজিক জীবনে নানা ধরনের অপকৃতি অপসংস্কৃতির জোয়ার তারা বইয়ে দেয় কারণ তাদের সবর নেই অতএবা আসুন আমরা সবরের মাধ্যমে আমাদের জীবনকে গঠন করি আমাদের ইমানকে রক্ষা করি সমাজকে রক্ষা করি সমাজকে দুর্নীতিমুক্ত করি এবং আমাদের দুনিয়া আখের হাতের সাফল্যের ভিত রচনা করি মাধ্যমে আকুলকাউলি হদাউ আস্ত ফিরাকুমা এল মুসলিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد يقول عمر بن الخطاب رضي الله تعالى عنه وجدنا خير عيشنا بالصبر وقال أيضا أفضل عيش أدركناه بالصبر ولو أن الصبر كان من الرجال كان كريما وقال وقال علي رضي الله تعالى عنه উপস্থিত অনেকে সুন্দর সব কথা বলেছেন যেগুলো কোট করে রাখার মতো স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো কোরআন এবং সন্ন্যার পাশাপাশি দু একটি শুধু ধৃতি দিচ্ছি অমরুল খাতাবাহ তিনি বলেছেন যে আমরা আমাদের সবচেয়ে উত্তম জীবিকা পেয়েছে সবরের মাধ্যমে সবচেয়ে উত্তম জীবিকা পেয়েছি সবরের মাধ্যমে এবং তিনি আরো বলেছেন যে আমরা সবচেয়ে উত্তম জীবিকা যা আমরা পাই সেটা সবরের মাধ্যমে পেয়ে থাকি যদি পুরুষদের মধ্যে সবর থাকে তাহলে সে পুরুষ সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসাবে নিশ্চয়ই আমরা কম্পেয়ার করি তাহলে মাথা আর শরীরের মতো উপমা দেওয়া যায় মাথা আর শরীর যদি ইমানটা হয় শরীর তাহলে মাথাটা হচ্ছে ইমানটা শরীর মাথাটা হচ্ছে সবর সে কথা তিনি বললেন যদি মাথাটা কেটে ফেলা হয় তাহলে আর কোনো মূল্য থাকে না সবর না থাকলে এবং তিনি আরো বলতেন এটা সবসময় করেই যেতে হবে এটা এটা কখনো আসলে খামতে দেয়া যাবে না যাই কিছু কাজ রয়েছে যেগুলো সবরের সবর বিরোধী আবার কিছু কাজকে সবর বিরোধী মনে হয় আসলে সবরিরোধী নয় খুব সংক্ষেপে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছে এক নম্বর হচ্ছে সবর বিরোধী কাজের মধ্যে আল্লাহ যা তকদির রেখেছেন অথবা আপনার যে কষ্টগুলো হয় প্রবলেমগুলো হয় এগুলো মানুষকে শেখায়ত এবং অভিযোগের আকারে মানুষের কাছে পেশ করা মানুষকে বলা আর কথায় কথায় আল্লাহকে কিছুটা দায়ী করার একটা প্রবণতা মানুষের মধ্যে দেখা যাওয়া এটাও কিন্তু সবরনাথ আলামত যেমন আল্লাহ আমার বিপদে ফেললো আল্লাহ আমার এটা করল আল্লাহ আমার এটা দিল না এই যে শেখায়াত আল্লাহর বিরুদ্ধে শেখায়াতটা তার মাখলুকের কাছে করা হচ্ছে এটা হলো সবর্না থাকার একটা আলামত তবে আল্লাহর কাছে যদি আপনি শেখায়ত করেন মাখলুকের কাছে না করে তাহলে এটা কিন্তু যেমন তিনি তার রবের কাছে কি বলেছিলেন ইনামা আমি আমার অস্থিরতা আমার যত চিন্তা টেনশন সবই আল্লাহর কাছে শেকায়াত রাখছি আমি বান্দার কাছে কোনো শেকায়াত করছি না আপনি যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি আমাকে এত বিপদ দিয়েছ আল্লাহ বিপদ থেকে রক্ষা করো पद अभिजुक कर दर्शन नर्शन गुजरात तेमी भावनी दुरवस्थार खबर जो का दें अभिजोग छाता एट क्योंकि विपरीत नाला हल अपनी कैम आल्ला तब दिनगे अनेक विपद যদি কেউ সত্যি বিপদের মধ্যে থেকে কথাগুলো বলেন তাহলে এটা কিন্তু শবরের বিপরীত নয় আচ্ছা শবরের বিপরীত আরেকটা কাজ যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে বিলাপ করা সেটা হচ্ছে রাগে ক্ষোভে শরীর জামা কাপড় ছেঁড়া মাথার চুল ছেঁড়া এগুলো শবরের বিপরীত অবস্থান তবে কেউ যদি প্রিয়জন হারানোর কারণে অথবা প্রচণ্ড বিপদের কারণে তার চোখ দিয়ে পানি বের হয় তার ভেতরে একটা টেনশন তৈরি হয় কিন্তু সেটাকে তিনি কন্ট্রোল রেখেছেন তাহলে এই টেনশনটা কিন্তু সবরের নয়। নয় এই যে কষ্ট এটা কন্যা জয়নাবের সন্তান যখন মারা যায় তখন তিনি যখন জয়নাবের আহবানে গিয়ে সেই সন্তানকে কোলে নিলেন মৃত সন্তান তার চোখ দিয়ে পানি পড়ছিল সাহরা জিজ্ঞেস করলেন আরে আপনার উপর কোরআন হয় আর আপনি কেন্দ্রে আমাদের মধ্যে তারপরে আমাদের চোখ দিয়ে পানি বের হয় এটা সবরের বিপরীত নয় সবরের বিপরীত হচ্ছে মুসিবতটাকে প্রচার করা এবং মানুষের কাছে অভিযোগের আকারে পেশ করা আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের সবর বিরোধী অবস্থান থেকে অস্থিরতা থেকে হালার কোরআন যেটা বলা হয়েছে সৃষ্টি করা হয়েছে যখন তার কোন ক্ষতি হয় মন্দ পরিণতি হয় তখন সে অস্থির হয়ে যায় যখন তার কোন কল্যাণ হয় তখন সে আর ওই কল্যাণকে কাউকে দিতে রাজি হয় না সে নিজেকে কল্যাণ মানুষকে বিতরণ করা থেকে বিরত থাকে এই যে মানুষের স্বভাব এই স্বভাবের মধ্যে যদি মানুষ চলে বুদ্ধিবৃত্তিক ব্যবহার করি তাহলে তাহলে সম্ভব তাহলে হারাম থেকে বেঁচে থাকা সম্ভব তাহলে টেনশন এবং অস্থিরতা থেকে মুক্ত থাকা সম্ভব আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুন হাদা ওসল ও আল্লাহ ও আল্লাহ فقد قال الله سبحانه وتعالى ان الله وملائكته يصلون على النبي